হ্যাঁ নমস্কার তাহলে আমাদের পাঠ হচ্ছে সপ্তাহে গত সপ্তাহে শুরু করেছিলাম আর এর আগে এক বাঘটি আছে অনুবৃত্তি নামের ওখানে আমরা দেখবো যে কি কি রকম অনুবৃত্তি হয় তাহলে মানে কি বলছে আমাদের মানে আমাদের কাছে মানে আমাদের কথা বলছে যে এইটা না, হ্যাঁ মানে যত দরকার এতই পাওয়া যায় এখানে যে পরে বলবে যে আমিও ওখান থেকে মানে করার জন্য অনুবৃত্তি দরকার কিন্তু আমি যেটা পুরো বলেছিলাম সেটা অনুনাশিক সংজ্ঞা হলে নামের সংজ্ঞা হয়ে যাবে ওকে আর কি তুমি ওকে তাহলে আহ অনুবৃত্তি ওখানে আহ পলাশ ভাই আমরা অনুবৃত্তি দেখছি যেখানে শুরু হচ্ছে লেখা আছে অনুবৃত্তি উপিক সূত্রে অনুবৃতি হ মানে বলতে চেয়েছে যে উপদেশ হলন্ত্রের উপদেশ থেকে ঈদ হয় ঈদ সংখ্যা হয় তাহলে খুবই ভালো মানে হলন্তম সূত্রে এরকম দুটো শব্দ রয়েছে কিন্তু শব্দ দরকার সেটা আমরা উপদেশের জন্য ওকে তারপরে ধৃতিবন নতসমা এই সূত্রে উপদেশে অজ নাসিক ঈদ এই সূত্র থেকে উপদেশে আহ এবং ঈদ এই দুটি পদের অনুবৃত্তি হয়েছে হলন্ত থেকে হল এবং অন এই দুটি অনুবৃত্তি হয়েছে অত উপদেশা ইতাহা ইতি বাক্যাম অতএব উপদেশ আহ উপদেশে বিভক্তিতে অন্তঃ হলে আহ উম অন্তঃহল হয় তাহলে তার ইচ্ছা হয় না এটা ডাক্যার্থ ঠিক আছে তো স্পষ্ট হয়ে গেছে আর আমরা দেখছি যে তুসমাহা তুস্মা এখানে তুস্মা বাহু আছে নে আছে সেজন্য তল ইশবচ বহুবচনে অন্ত্যাপীচু বহুবচনে অন্ত্যা হল তুষনে ওকে উপদেশ ঈদ ইত্রাৎ উপদেশে ঈদ ইতায় অনুবৃত ভোগ ধো অনুবৃতি বচন পড়ি পড়মিমে ধয়সেন মানে এই উপদেশ অজন্যনাসি সূত্র এই সূত্র থেকে উপদেশে ঈদ উপদেশে ঈদ ইতি অনায়া এই সূত্রের দুটির অনুবৃত্তি অনুবৃত্তি হয়েছে ইতিহাসের অনুবৃত্তিহী এই অনুবৃত্তি হয়েছে বচন পরিণাম বিভক্তি পরিণাম চাকৃত বচন পরিমাণ বিভক্তি পরি পরিণাম করা এটা মানে বুঝতে পারছেন একটু বলে দিন হ্যাঁ এখানে আবার দিচ্ছে বলেছিলাম বিশেষণস্যি প্রাশ ভাই একবার আমি বলেছিলাম মনে আছে বলেছিলাম মনে আছে কিন্তু সূত্রতা তো মুখস্থ নেই আমি আমি এই এই এই উপদেশ ঈদ ইত্যাদ অনুবৃত্তি এই সূত্রটি উপদেশে অনেক নাচিত ঈদ এই সূত্রটি থেকে উপদেশে আহ এবং ঈদ এই দুটি অনুবৃত্তি হয়েছে আর ভূবাদয়ের ধাতুভ থেকে ধাতু হয়ে এই হয়েছে এখানে বচনের পরি বট পরিণাম করা হয়েছে মানে ধাতু মানে ধাতুবহু এখানে ধাতুবহু ছিল তো বহু বছনে ছিল কিন্তু ধাতু হো আছে ধাতুহ আছে তো আহ এক বছনে করা হয়েছে আবার আহ ধাতুবহু এটা তো ছঠু আছে আর ধাতু হো এটা আছে আহ সপ্তমিতে না উপদেশে ধাতুর আদিতে আর ডি এর ইজ্ঞা হয় তুমি ভালো ধাতো এক বচনে সপ্তমী বিভক্ত বচনে ষষ্ঠী বিভক্তা দেখো যে ইটু বহু আচনে ই টু ডু ইা বহু অচনে তো সে অনুযায়ী আদি আদেহা বহু এসে গেছে আর বিশেষণ মানে বিশেষ বহ আচনে সেজন্য আদে হা এটা সে অনুযায়ী ও Why is It Áha Moha Wheat? Yeah, there is. How old do you mean by there? Can I say কেমন হবে aquí en USA is a new pathet. How old are you? How old are হতো? জিজ্ঞাস শুনেছো আমি তো জিজ্ঞাসা এই যে আদেয়া ইটা হয় যদি এক তাহলে কি বলছি এক বছর মানে এক বছরের রূপ গুলো কেমন তাই বলছে হ্যাঁ না বলছি রূপটা কেমন হবে বছরের রূপটা কেমন প্রথম হ্যাঁ হ্যাঁ বলছি আদয় যেমন হচ্ছে আদি এক বছরের রূপ হচ্ছে তোমার আদি হয় আদি আদি আদায় আদি হচ্ছে যতদূর সম্ভব এটা ধাতু মানে ধাতু শব্দের মতো সাধু শব্দের মতো সাধু সাধু সাধুবহ তাহলে ই টু ডু হবে এক বছরের রূপ আর ইসহ ই হবে এক বছরের রূপ যে কোন তান্ত শব্দ তয় হসন্ত হয় আর বয়াদি ও দাতবাহা সূত্র থেকে মানে এই যে উপদেশের জন্য আজকে এই সূত্র আগে এটা সূত্র এই সূত্রটি আছে বুয়াদি ও দাতবাহা ধাতু মানে ভূ ধু বা লেক ধাতু যে কোন ধাতু এর ধাতুর নাম কোথায় কোথেকে আসছে কোথা কোথা থেকে এসছে কোথেকে এসছে এই সূত্র থেকে হম ভুয়াদেও ধাতুহা সূত্র দ্বারা ভূ ধাতু ধাতু হয় ধাতু শব্দ এখান থেকে আসতে আদিদেশ okay. দ্বারা উপদেশে এবং ইট উপদেশ প্রত্যাশা আদি স ইতি বাক্য মানে উপদেশ যে আদি স হয় এটি বলা হয়েছে হ্যাঁ এটা বুঝছো কি বুঝছো না এটা কিন্তু বাক্য হ্যাঁ সঙ্গে মানে কারদেশ মানে আগে যে সটা থাকে মানে এই জায়গাটা বুঝতে পারছি না মানে কার <laughs> <laughs> কার আদিতে সকার হলে এর সঙ্গে হবে কার মানে কি মানে প্রত্যয় হলেই যে সকার কিছু হবে যেমন ধাতু ধাতুর আদিতে সকার হলেও ঈট হবে না শুধু প্রত্যয় এখন যখন আমরা এনেছি রেখেছি তাহলে এখানে পুরো বাক্য হয়ে গেছে সেজন্য এটি বাক্যম পুরো বাক্য কিন্তু যখন উপদেশে এ সূত্র থেকে উপদেশে আর এ আমরা আনছি তাহলে তাহলে স্পষ্ট রূপে বাক্য বাক্য নির্মাণ হচ্ছে কিছু করলে বাক্য বাক্য তৈরি হয় ঠিক আছে ওকে তারপরে আ আর এটাও বলতে চাই যে মনে মনে রেখো সবাই যেখানে মানে যেমন উপর আদি ইউটুবাহা ইতিহাস উপদেশে জুন এসমাত উপদেশে এটিএনে হ্যাঁ ও কার ভালো ভাবে বলতে হবে ওকে তারপরে ধাতো ধাত হ্যাঁ হ্যাঁ বলো বলছি অনুবৃত্তি মানে কি অনুবৃত্তি অনু মানে যেটা আনুগত গতি শুন গাছ ভাই বুঝছো গছতি অনুগতি মানিকি এর উত্তর উত্তর দেওয়ার জন্য তোমার সাহায্য করার জন্য আমি তোমাকেই আমি জিজ্ঞেস করছি যে রামগতি শ্যামা অনুগত অনুশ জান অনুমানে হ্যাঁ না যা উচ্চারণ বাংলায় হয় না কিন্তু সেটা আলাদা শব্দ একেবারে আলাদা শব্দ অনু অনা আনা ক্ষুদ্রে আলাদা শব্দ অনুটার অর্থ কি মানে মহৎ শব্দটির বিপরীত হচ্ছে অনু অণু মহাত অনু মানে ক্ষুদ্র ছোট সেটা এখানে কিন্তু সেই রকম অর্থ একেবারে নেই এটা আলাদা শব্দ দু রকমের শব্দ হয় এক দন্ত ন। ন। ন আর টা এটা হলে সেটা ক্ষুদ্র যেটা তুমি বলছো আর দন্ত ন হবে তো পরে এরকম অর্থ শ্যাম শ্যম গছতি রুগচ্ছতি মণি পৌরে গছি শ্যম আগে শ্যাম পরে রাম ঠিক আছে গানুগতি হুম গামী অনুগামী অনুগামী মানে পরে যে যে যায় সে অনুগামী এখানে অনুবৃতি মানে পরে পরে উপস্থিত হয় পরে উপস্থিত মানে প্রথম এখানে এখানে যেমন কি আসিয়া শাহতি আসিয়া দুটো শব্দ কিন্তু এতই বললে বাক্য পুরো হবে না সেজন্য কিছু আর আনতে হবে উপর থেকে আতি আদিয়ে আদি এর ইউটুট বাহা সুত থেকে আদি আর উপদেশে জন আসে ঈদ থেকে উপদেশে ইত পরে এনে রেখে আমাদের বাক্য পুরো হয় বুঝেছ অনুবৃত্তি বৃত্তি বৃত্তি মানে বৃত্তি মানে উপস্থিত উপস্থিত আর অনুমানে পরে পরে উপস্থিত তো প্রথম তো শুধু সহ আর তারপরে উপর থেকে আমরা আনছি আদি উপদেশে তিনটি শব্দ করে পুরো হয় তো সেজন্য অনুবৃত্তি পরে উপস্থিত বুঝেছ হ্যাঁ এই যে অনু ক্ষুদ্র ক্ষুদ্র ঝুমি যেটা বলছো সেটা এর বানানটা আলাদা বানান নানটা মোর্ না আর এখানে দান্ত না ঠিক আছে ওকে তারপরে হ্যাঁ প্রেটি বন বল ছুটু ছুটু ছুটু ইল সাহা প্রেকটিস ইস মার্ আদিম তুডবসি উদেশনাসদেশে অপদেশে প্রত্যয় আদি চুটু ইত্যম চুটু ইুদ্রে সহ প্রত্যয় শুত্রধে প্রত্যেক প্রত্যয় এ পি আধুনিক ক্রীতবাহ ইত্যাসমাস আধুনিক এই সূত্র থেকে আদিহি এই কি উপদেশে অজনাসিক ইস ইত্যাসমাস উপদেশে অজনাশিক থেকে উপদেশে পথ অতহ এই দুটি পথ অনুদেশি হয়েছে বোঝাতে চায় সেটা বলেনি অতহ উপদেশে প্রত্যেকীয় আদিহি চুটু ইট বাক্য অর্থাৎ অনুবৃতির সহিত সূত্র হলো এটাই যে উপদেশে অর্থাৎ উপদেশ অবস্থায় প্রত্যয় প্রত্যয়ের আদি আদিতে অর্থাৎ স্বর্গ এবং স্বর্গ এই দুটি মানে স্ববর্গ এবং স্ববর্গ এই দুটি হয় অর্থাৎ উপদেশ অবস্থায় উপদেশে উপদেশ অবস্থায় প্রত্যয়ের আদিতে স্ববর্গ এবং স্ববর্গ যদি থাকে তাহলে তাদের আর সেজন্যই আহ এত দুই বচনে এতা এতে ঠিক আছে আর তারপরে আহ আদি চুটু আদি আদি এটি এখানে প্রায় দোষ আদি এটি হবে এখানে আদিহিদ লিখা আছে কিন্তু আদি আদি চুটু ইতৌ লিট সত্য আদি উদুনা উপদেশে আদিহি এই পথটি আর আদির মৃত্যু দেখা হয় এই সূত্র থেকে আদিহি এই পথটি আর উপদেশে ঈদ এই সূত্র থেকে উপদেশে এবং ঈদ ইত এই দুটি পথ অনুবৃত্তি হয়েছে যদি সংজ্ঞা হয় মানে অনেক প্রত্যয় বাদ দিয়ে বলছে মানে ল স এবং কিন্তু লসক তো প্রত্যয়ের ক্ষেত্রে হয় আর প্রত্যয়ের যদি ইৎসঙ্গা হয় সেক্ষেত্রে লসক্ক এবং জানি যে কৃত প্রত্যয় দিতে হয় আর মানে ধাতু বা আপনার দশরথ ই দশরথী হচ্ছে চৌদ্ধি প্রত্যয় কিন্তু আপনার স্ত্রী প্রত্যয়টা হচ্ছে আপনার স্ত্রী প্লাস তদ্বীয় কর্তব্য এসব যেমন প্রত্যয় হ্যাঁ মানে যে যে প্রত্যয় ধাত শুধু ধাতু থেকে হ্যাঁ আর আর কিন্তু মানে থেকে থেকে যে প্রত্য এর নাম এই প্রত্যয় এর নাম হচ্ছে যেমন যেমন যেমন বলছি এখানে যেটা বাংলায় বলি সুন্দর হচ্ছে সুন্দরা তাহলে সুন্দর শব্দ থেকে যদি তলপ ভাব অর্থে মানে তা তল। তলপ মানে তা সুন্দরতা এই যে তা এই যে তা ধাতু থেকে তো ধাতু থেকে প্রাধিপাদিপাদিক প্রাধিপাদিক হবে ধাতু থেকে হবে না প্রাধিপাতিক থেকেই হবে তো মানে এই যে লাগে হবে না স্পষ্ট হয়ে গেল হুম ঠিক আছে অনুভূতি মানে এই সূত্রে মধ্যে অনুবৃত্তি অত্যা ইতাকর অত্যা ইত ইতিবা তার হ্যাঁ লোপাহা এটি বাক্য রকম বাক্য সৃষ্ট হয় তৈরি হয় তস্যতা তারই তা এত লোপাহা এর মানে কি মানে এই বাক্যটি লোক হয়ে যায় তার মানে কারণের ঈদ সংগতি লোক হয়ে মানে সেই ঈটের লোভ হয় মানে এতক্ষণ পর্যন্ত যে সাপ্ত সূত্র দ্বারা ঈদ সংজ্ঞা বিধান করা হলো যেগুলো সেই ঈদ লোভ হয় মানে শুধু সংজ্ঞা মানে কার লোপ হয় ঈদ সংজ্ঞা লোপ সং মানে যার নাম হয়ে গেছে তার লোপ হয় যে নামটি এর লোপ হয়ে সাত সূত্র মানে শুরু থেকে উপদেশের জন্য আজকে এলন্ত দুই আদির ইন আর সাহাপতি আসিয়া চার টু টু পাঁচ দিতে আমাদের ছয় সূত্র যার ইৎ সংা যার নামকরণ এরকম হয়ে গেল তার লোভ হয় হ্যাঁ আমি বলছি গমরে এখানে উপদেশের জন্য আজকে সূত্র দ্বারা স্বরের এর সঙ্গে হয় যার মানে লোপ হয়ে যাবে বর্নের যে এজ্ঞা এর লোপ হবে সেটা নয় কিন্তু রিবর্ণ থাকবে আর শুধু চলে যাবে এজ্ঞার নাম সেটা নয় যার ই মানে সব জায়গায় এ যে ছয় আহ সূত্র আমরা দেখেছি এখন উপদেশে যে আজকে এ হালন্ত সূত্র দ্বারা যেখানে যে বর্ণ যার ইৎসাঙ্গা হয়ে গেছে তার লোভ হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে হ্যাঁ বলো যে কোন ইহা যে রূপ শুধু প্রথম এক আহ বহুবচন ওখানে পাওয়া যাবে সেটা নয় অন্য জায়গায়ও পাওয়া যাবে কোথায় কি বলতে দাদা কি বলতে চাইছে না সেহা লোপাহা এখানে এত বচ্চন ও বিভক্তি কি ও আচ্ছা আচ্ছা এখানে বলছে যে তাহা লৌকহা আমরা তো সূত্রটা মানে জানলাম যে যার সংজ্ঞা হচ্ছে সেই সংঘেরই লোক হচ্ছে তাহলে এখানে টসীয় ষষ্ঠীর এক বছর রয়েছে তার মানে তার কার কথা বলছে না যার ঈদ হচ্ছে সেই ঈদ সংঘ কথা বলছে মানে এখানে বিশেষ বিশেষণ ভাব রয়েছে তার জন্য ষষ্ঠী ষষ্ঠীর হ্যাঁ হ্যাঁ ঠিকই আছি ঠিকই বলেছ হ্যাঁ হ্যাঁ মানে শব্দ রূপ শব্দ রূপ গুলি তুমি শিখেছ যেমনটি এক বছনে কি হবে না শিখতে হবে হ্যাঁ সরিতা সরিরে সত্যে সরি তুমি বলেছ পঞ্চমী এক ষাষ্টী এক সারিতাহা তুমি বলেছো এখন তো হ্যাঁ হ্যাঁ পঞ্চমী অচনে মানে যে কোনো তকারান্ত শব্দ এই যে সরি তাহলে প্রথম প্রথম বিভক্তি বহুবচন দ্বিতীয় বিভক্তি বহুচন পঞ্চমী বিভক্তি একষ্ঠী ব্যক্তি একটি জগৎ ছা জায়গা ছয়টি জায়গায় মানে এই যে সুন্দরভন্দর্ভ দেখতে হয় যে রকম অর্থ আমরা চাই আর প্রতি বলে ভালোভাবে বলেছিল এখানে যে ষষ্ঠী এক বিশেষ বিশেষ ভাব হচ্ছে সেজন্য এখানে এখানে চলবে না কোনো অর্থ আসছে না হম ষষ্ঠী একজন চলছে তাসিয়া ইতাহা লোপাহা বুঝেছ হ্যাঁ তাহলে জুস আচ্ছা তুমি বলো কি হবে হ্যাঁ স্যার এবং কোশলভ দ্বারা লোভ হচ্ছে অর্থ অবশিষ্ট থাকছে এখন শাকশ ভাই বলো সপরা আছে এই চুপ্ে দা আছে আবি সকারের লোভ হচ্ছে আর আরছে ন হলম্পিয়াম চুপ্ে দড়ারা নকারের ইট সঙ্গে আর ও তা লো চম টা লো হ ঠিক সকারের কি কেন তার জন্য হ্যাঁ না আমি দিটি বলছি বলছো হবে না কিন্তু হলন্ত নেই নাকি আরম্ভে শুরুতে আর ছিলো পাহা জকার তারপরে সকার কি হবে যে হালান্তিয়াম সূত্র দ্বারা এটা হয়ে যেত লোভ এলোপ হয়ে যেত আর কিন্তু হ্যাঁ তো এই সমস্ত কিছু বলতে হয় এই জুস বিভক্তি সংজ্ঞক হয় সেজন্যে না বিভক্ত বিভক্ত বিভক্তি না বিভক্ত বলছি আমি এটা বুঝতে পারলাম না বিভক্তি তো সুদ বিভক্তির মতো জুস তো নয় মানে এটাও এটাও বিভক্তি সংজ্ঞক হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ জুস হ্যাঁ জাস্ট মানে আর জুস মানে এখানে তোহু কুরু হ্যাঁ সেজন্য ওকে তারপরে তা টা দীপায়নি বোন বলো সব চুটু সূত্রের দ্বারা চুটু সূত্রের দ্বারা টকারের ইৎসঙ্গা এবং তৎসিল্প করলাম তো আকারটা হ্যাঁ ঠিকই আছে ঠিকই বলেছ আকার আকার রয়েছে শরিত যুক্ত শরিত তৃতীয় বিভাক্ত এক বচনে শরিত যুক্ত লোপ আপনার ছটা নীতে দ্বারাই সংজ্ঞা আর হনন্তম দ্বারা তার লোক হচ্ছে আর পরী লোক দ্বারা তার লোক হচ্ছে আর পট আছে আপনার হনচন্দার কাজ করে না স্যার শুধু প্রত্যয়ের ক্ষেত্রে এবং সেটা আবার অবধি হবে হ্যাঁ সবটি ধাতু তো হ্যাঁ ঠিক আছে এটা বিকরণ প্রতি লোক হচ্ছে লোক ও সূত্র দেওয়া তাদের লোক হয়ে যাচ্ছে তুমি ঠিকই বলেছ কিন্তু এখানে প্রথমত এখানে উপদেশে যে না তুমি উপদেশের দ্বারা কি রকম যেকোন রকমের অনুনাশিক যে না না না সূত্র কি বলে উপদেশের জন্য আবার উপর উপর গিয়ে উপদেশের জন্য আজকে যেখানে লেখা আছে প্রথম তো শুরু উপর ওখানে ব্যাখ্যা কি লেখাছে উপদেশে ভাত ও প্রত্যায় আদিকে আগমের হচ্ছে হ্যাঁ না অনুনাশিক তো অনুনাসিক তো কিন্তু আজ আজ না হল কি রকম মানে মানে রকমালা বর্ণমালা এখানে সমস্ত কিছু আমরা কি বলি অল মানে আজ আর হাল মিলে মিলিয়ে আজ আর হাল মিলিয়ে আল হয়ে যায় তো আল তো এখানে আছ না আছ না হাল হ্যাঁ হাল আজ নয় আজ না হলে উপদেশে দ্বারা তাহলে সূত্র দরকার হবে এর এর সং অন্ন সূত্র দ্বারা কোন সূত্রের দ্বারা হবে তুমি বলো আমরা আমাদের সামনে ছয় সূত্র রয়েছে এদের মধ্যে কোনটা হবে আদিডা তো হবে আচ্ছা হ্যাঁ কেন হ্যাঁ ঠিকই বলেছাকিতে দা কবর কবর্গীয় বর্ণ বলে দ্বারা লোভ হবে ঠিক আছে দৃটি বোন বলো হ্যাঁ এটা সুপ সুপের মতো আপনার নীভক্ত ছিল কিন্তু হচ্ছে না বিভক্তি মানে এটা সুবিভক্তির অন্তর্গত বলে নুষমাহা দ্বারা সূত্রের জন্য সের লোক হবে না বা উৎসন্দ হবে না হুম ঠিকই আছে আসলে আসলে আমি যেটা লিখেছিলাম অপবাদ এটা ব্যতিক্রম আসলে ব্যতিক্রম নয় এটা বাধক সূত্র দু রকমের আলাদা আলাদা সূত্র এক আর এক বাধক অপবাদ দোষ এটা আমি ঠিক করব এটা ঠিক করতে হবে এটা বিপরীত এটা ব্যতিক্রম নয় এটা আহ নয় কিন্তু এটা বাধক সূত্র বাধক হম তো অতদ্ভিত বলতে স্যার কি বোঝাচ্ছে মানে এটা সুবিভক্তির মধ্যে পড়ছে এটা বুঝতে পেরেছি এটা কৃত প্রত্যয় মানে বুঝতে পারলাম সে জন্য সেই জন্য কাজ করবে না কিন্তু হ্যাঁ মানে এটা এর দু রকমের স্বভাব এই প্রত্যায় দু রকমের বিভক্তি বিভক্তি সংজক তো দুটো আছে নয় বলেসা কোথা দিতে কাজ করবে মানে কি অন্য ধরনের প্রত্যয় অত্যয় বোঝায় হ্যাঁ মানে সূত্র মধ্যে অনুবৃত্তি আমরা দেখেছিলাম অনুবৃত্তি মানে আছে তো উপদেশে প্রত্যয় আদি লু দিতে ই মানে এটা প্রত্যয় তো কিন্তু প্রথম তো পতিরকমের পতিয়ায় বিভক্তি আবার কি রকম দ্বিতীয়ত বিভক্তি আর তৃতীয়ত অর্থ ঠিক আছে ওকে আর আমি যেটা বলেছিলাম ব্যতিক্রম আমি আমি আবার বলছি যে যে বিধিসুত্র যেকোনো বিধিসূত্র যে সূত্র দ্বারা কাজ হবে যখন পরে পরে কি আমরা দেখবো মানে অপবাদ মানে কি অপবাদ মানে এক এক জায়গায় একই সময় সংস্কৃত ভাষায় একই সময় এক জায়গায় যখন দুটো সূত্র দুটো সূত্র এসে নিজের কাজ করতে চায় তৈরি কাজ করার জন্য তৈরি দুটো এক সঙ্গে আর তখন যদি দুটোর মধ্যে অন্য জায়গায় কোন কাজ না করলে মানে মধ্যে তখন এই সূত্র যার অন্য জায়গায় কাজ করার জন্য কোন সুযোগই নেই এখানেই করতে হবে তো এই যে এই সূত্র অন্যের অপবাদ সূত্রের বাধক সূত্র বাধক মানে যখন পর্যন্ত যতক্ষণ খলন্ত না এসে নিজের কাজ করার তখন পর্যন্ত ততক্ষণ না বিভক্তা এর কোনটি কাজ হালন্ত্রের বাধা করা বাধা করা বাধা করাই এর নিজের নিজের আলাদা করে কোনো কাজ নেই শুধু কাজ রয়েছে যখন হালন্তিম বলছে আর তারপরে তারপরেই নিভক্তা এসে বলতে পারে বলবে যে না ভাই তুমি যেটা কাজ করতে চাও সেটা আমি করতে দেবো না কারণ এটা অবিবাক্তি সংযিভক্তা একা কোনো কাজ নেই যতক্ষণ না এসে কাজ করতে ততখন তুষ্মা কোনো কাজ নেই সেজন্যক্তা বাধাক সূত্র নাকি অপবাদ দৃতিবন বুঝেছ একটু আর ধৃতিবন সে জন্য আসলে ব্যতিক্রম উচিত শব্দ নয় এটা হয়ে সূত্রে তারপরে আহ স্না স্না ওকে ওকে দৃজিবন বলো দৃজীবন করেছো দীপায়নি বন বলো شنا سنا تا ہاں سنا تو বুঝছো কি আছে سنا تا না ঠিক আছে মানে চেষ্টা করে আর আগে কেমন করে কেউ বলতে পারে বুঝছি পাচ্ছিন আমি জিজ্ঞাসা করছো না বলছো দিতে হ্যাঁ বলো ভালো ভালো খুব ভালো বলো কি হচ্ছে তুমি ভালো ভাবে বলেছ লসাখা দিতে আবার মানে প্রত্যেক ধাপ আমাদের দেখতে হবে ধাপে ধাপে যাবে প্রথম তো স্না প্রত্যয় ধাতু নয় প্রত্যয় আর এটা বিভাক্তি বিভাক্তি প্রত্যয় নয় সুপ আর নয় আসলে এটা আমি এমনি আমি বলছি এটা বিকরণিক রূপ হয় আ ঠিক আছে তাহলে আহ এখানে নয় আর নয় সেই জন্যই শখরের এখানে একসাথে হ্যাঁ একসাথে মানে কি বর্ণটা তো না আলাদা আলাদা হবে তো নেই না একসাথে অন্তে যদি হল থাকতো এক মিনিট দীপায়নি বন এখানে হালান্তম সূত্র কেন কেন নিজের কাজ করতে পারছে না তুমি বুঝেছ তাইতো দীপা নিবন্ধ যখন যখন হল বর্ণ শেষে আছে তখন চুষ্মা দিয়ে হবে হবেই না থাকবে দাও মানে হতে দাও থাকতে দাও এখানে কিছুই হবে না এখানে বুঝিছো এখানে কোথা দিতে হবে না চুটু হবে না সহপতিহাস হবে না কিছুই হবে না হরান্তিম হবে না কিছুই হবে না না না থাকবেই সে জন্যে কৃণাতি শুনেছ আমি কিছু কিনবো কৃণাতি তো এখানে দাতু দাতু হচ্ছে ক্রি আর তারপরে না তারপরে টি এই যে না এটাই বুঝেছি হ্যাঁ আর যা নাতি যা নাতি না মাঝখানে যেটা সেটা এই বুঝেছি কটা যাবে দশক্ষ পদ্ধতি দ্বারা আর পড়ে থাকবে হ্যাঁ ঠিকই আছে তারপরে বন হ্যাঁ کیا پاور کی اس کو دیکھتا بچنا نیٹ تن اے او تاپر ہاں اكن نیٹ تن اے اكن شو شوئی شوئی ودانش وا و ا যেটা তুমি বলছো আদিটুটা কোথায় কাজ করবে শেষে কাজ করবে ও আদিতে না না না আদিতে আদিতে আমি আমি ঠিক ভাবে আমি বোঝাইনি মানে এখানে এই যে মানে ইয় তারপরে হাসান্ত এখানে ই নেই হ্যাঁ হ্যাঁ তাহলে দ্বারা সংগ্রহ হচ্ছে আর প্রথম নগে হবে তার ছেলে লোক হবে আর হ্যাঁ আর আমি শুনিনি প্রথম প্রথম সূত্র কি বলেছো বলবে ঠিক বলছো আর খাটা হল রসকোটা দিতে লোফ হবে লোভ আর নয় হসন এটা আপনার হলনতম দ্বারা ঈদ সংগ্রা লোক করে থাকবে ইয় ঠিকই আছে তারপরে তার লোভ আর কিন্তু সেটা যদি হতো এর আর তারপরে পলাশ ভাই বলো ত্রিটার তার লোক আর হলনিয়াম তার ঠিকই বলেছো কিন্তু নয় সেই জন্য এর উপদেশ হবে না শুধু হল অবশিষ্ট থাকবে আমরা বলবো আমি আমি দেখিয়ে দেব যেখানে সেরকম আছে ওখানে চন্দ্রবিন্দু মানে অনুনাশিক চিহ্ন চন্দ্রবিন্দু হবে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু না থাকলে আবা কথা শুনতে হ্যাঁ যেমন নেতা নেতা নিধাত যুক্ত নেত্র নেতা সেরকম ক্রি দাত্রী কর্তা কর্তা ঠিক আছে ওকে খুবই ভালো তাহলে এখন আসলে সময় সময় শেষ হয়ে গেছে আর আমি আহ তোমরা সবাই ভালো বুঝছো এখন কিন্তু আমি খুবই খুশি শিয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেটা বলেছিল এটা সকার লসাখা দিতে নাকার হলন্ত্রা হ্যাঁ হ্যাঁ রকম আচ্ছা না না না লসাখা দিতে নয় এখানে লসা কোথাও দিতে হবে না শুনিপথা হ্যাঁ ঠিকই বলছো ঠিকই বলছো খুবই ভালো আর মানে এখানে টেন থেকে পর্যন্ত তোমরা করো আর তাড়াতাড়ি দেখে এগিয়ে যাব কারণ এখন তোমার বোধ ভালো হুম ঠিক আছে তাহলে আগামী সপ্তাহে দেখা হবে হম ধন্যবাদ নমস্কার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নমস্কার